আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্না আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইহদিহিল্লাহু ফালা মুদিল্লালা ওয়া মান ইউযলিল ফালা হাদিয়ালা ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া فقد قال المؤلف رحمه الله تعالى وعلم رحمك الله ان الدين انما جاء من قبل الله تبارك وتعالى لم يوضع على عقول الرجال وآرائهم وعلمه الله عند الله وعند رسوله فلا تتبع شيئا بهواك من الدين فتخرج من الاسلام اين لا حجتك فقد بين رسول الله صلى الله عليه وسلم امته السنه واوضحها لاصحابه وهم আজ ত্রিশে বরং আড়বি তারিখে শুরু করা উচিত আজকে সতেরো জমাত আসানি চোদ্দশো বিয়াল্লিশ লেখকের মূল কিতাবের আজকে দ্বিতীয় পর্বে বলছেন শেখ আলবর বাহারি রহমতুল্লাহ ও আলম রাহমাকাল্লাহ জেনে রাখো হে মুসলিম আল্লাহ তোমার রহম করুক একমাত্র এসেছে মহান আল্লাহ থেকে দিন মানুষের খেয়াল খুশি ছেড়ে দেওয়া হয়নি মানবরচিত দিন ধর্ম দিন নয় সেটা মানব রচিত পথ আর মত দিন হচ্ছে আল্লাহ প্রদত্ত আল্লাহর পক্ষ থেকে সেটা হোক অথবা রেখে দেওয়া হয়নি মানুষের বিবেকের উপর এবং মতামতের উপর ভিত্তি করে যে মানুষকে যেটা ভালো লাগবে মানুষের সবার যেটা মত হবে এবং মানুষের বিবেকের যেটা ভালো মনে হবে সেটি হচ্ছে দিন ধর্ম এইরকম ছেড়ে দেওয়া হয়নি কারণ বিবেক মানুষের সীমিত ক্ষমতা রাখে এই সীমিত ক্ষমতার বিবেক বুদ্ধি দিয়ে আর এই সীমিত ক্ষমতা সম্পন্ন মানুষের মতামতের উপর নির্ভরশীল করে দিন ধর্ম যদি করা হইত তো বিভ্রান্তি ছাড়া আর কিছু পাওয়া যেত না কারণ মানুষ কখনো সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারে না কিছু কিছু বিষয় রয়েছে যেগুলো আখলাখ চরিত্রের বিষয় হয়তো বুঝতে পারছেন যে এটা ভালো এটা মন্দ কিন্তু কখনো এটা উপলব্ধি করতে পারবে না বা এই সিদ্ধান্তে পারবে না যে এটা হালাল এটা হারাম অথবা এটা ফরজ এটা সন্ন্যাস এটি বিশ্বাস করতে হবে এটি সহি আকিদা এটি ভ্রান্ত আকিদা ওই কোনো উপায় নেই এই জন্য দিন হচ্ছে মহান আল্লাহ পক্ষ থেকে ওয়াহি মানুষের বিবেকের উপর ছেড়ে দেওয়া হয়নি মানুষের মতামতের ইন্দা আল্লাহ ইন্দা রসুলহি এবং দিনের চূড়ান্ত জ্ঞান মহান আল্লাহর কাছে রয়েছে এবং তার রাসুল সাল্লা ইসলামের কাছে রয়েছে সঠিক জ্ঞান আল্লাহ রবুল্লা আলমিনের কাছে রয়েছে দিনের और तरसूर साहल रही रसुरल्ला सत्य दिन ये हक यहाँ बिलपरे रसुरम थे जरा सरासर सहबाई कैरमगन अथवा तरह परवर्ती कले परम्परा इसे और जदि से आदर्शर ओपर था सठीक दिन পরে আমরা অনেক পরে এসেছি বা পরে যুগে যুগে তারা যদি সেই ধারার উপর থাকে যার উপর সুরুল্লাহ সাল্লা ইসলাম ছেড়ে গেছেন দিনকে এবং দিনের অনুসারীদেরকে সেই পথের পথিক যদি হয় সেই পথের অনুসারি হয় তাহলে সেটা আল্লাহ রাবুল্লাহ আলমের সত্য দিন আমল করছে আমলটা তো ভালোই লাগছে শুরু করে দিল এটা হচ্ছে বিদ্যার্থীদের লক্ষণ যেমন কিছু কিছু উদাহরণ দেওয়া ভালো যখন মনে আসবে কিছু কিছু সব উদাহরণ মনেও আসবে না যখন খেয়াল আসবে আমি উদাহরণ দেওয়ার চেষ্টা করব যাতে করে বাস্তবটা বুঝতে পারেন সময় এইখানে প্রবাসী বাংলাভাষীরা অনেকে এক এক সংগঠনের লোকেরা তারা ই করত সব্যেদারি করত। শুনেছেন বা জানেন কিনা সব্যেদারি বুঝেন সব মানে রাত আর বেদার মানে জাগা উর্দু ফার্সি থেকে এসছে বেদান রাত রাত্রি যাপন করা বাংলা সংসকে কিন্তু নাম দিয়েছে তারা যেহেতু এদের সংগঠনটার মূল প্রতিষ্ঠাতা নেই তিনি হচ্ছেন উর্দু ভাষী মৌলানা মৌদুদি সেই জন্য ওই ভাষাটা তারা ঠিক রেখেছে করা। কি বিশেষ একটা দিন যত জমাতের রকুন সংগঠনের যারা সদস্য আছে তারাকে জানিয়ে দেওয়া হবে যে আজকে রাতে আমাদের সংগঠনের যারা রকুন আছে সমর্থক আছে সাথী আছে তাদের নিয়ে কি হবে সব্যেদারী হবে সারা রাত্রি যাপন হবে আমাদের যারা রুকন আছে তারা সারা বছর তাহাজ পড়তে পারছে না তো চলো মাঝে মধ্যে এরকম সভ্যে করি সবাইকে নিয়ে একসাথে সম্মিলিত আমরা তাহাজুদ পড়ি বেদাত কিন্তু এইভাবে শুরু হয়েছে বেদাত ইসতে ধর্মের ক্ষেত্রে কোন জিনিসকে ভালো মনে করার নাম বেদাত ধর্মের ক্ষেত্রে কোন কিছু ভালো মনে করলেন দলিল নেই কিন্তু জিকির চলছে ভালোই তো কাজ চলছে মসজিদে বদবন্দু চলছে আল্লাহকে তো স্মরণ করা হচ্ছে ওরা তো এইটাই যুক্তি খের ভালোই তো উদ্দেশ্য কি বন্ধ করলাম আজকাল এইরকম যারা বেদাকে জড়িয়ে আছে তারা বললে যে কোনো কবিরা চলবে না দিন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে এবং সেই সম্পর্কে আল্লাহ এবং তার সবচেয়ে বেশি জানেন চূড়ান্ত জ্ঞান রাখেন সুতরাং ফালা বে হওয়ার তোমার কুপ্রবৃত্তির অনুসরণ করিও না কোনো ক্ষেত্রে বা কোন কিছুর অনুসরণ করিও না তোমার হাওয়া ভিত্তিক ভিত্তিক খেয়াল খুশি পছন্দ লাগলো কোনো ব্যক্তিকে কোন হুজুর কে কোনো এই হাওয়া পীরের তরি কতলা কে ভালো লেগেছে এই তরিকে অজিফা গুলি ভালো লেগেছে জি যৌতু মেদার দেখবেন এই যে পাঁচটা সুরার ওজিফা তারপরে আহাদামা গঞ্জুলার ইত্যাদি দুরুদ বহু রকমের দুরুদ এগুলো কিভাবে এসছে এই যে হাওয়ার অনুসরণ করি ভালো লেগেছে কোন খারাপ কথা ভালোই তো এগুলো করলাম তো যখনই মানুষ কুপ্রবির অনুসরণ করেছে খেয়াল খুশি ধর্মকর্ম করেছে তখনই শিরকে অথবা বেদাতে লিপ্ত হয়েছে এমনটা যদি করো ফতাম রকামিনা দিনে তাহলে দিন ইসলাম থেকে বেরিয়ে যাবে এই বেরিয়ে যাওয়া দুই রকম হতে পারে পূর্ণরূপে বেরিয়ে যাওয়া হতে পারে অথবা আংশিক ভাবে বেরিয়ে যাওয়া হইতে পারে কারণ সবগুলি বেদাত বড় বেদাত ছোট বেদাত হ্যাঁ একটা যদি আপনি হালকা মখরু কাজ করেন নাজায় কাজ করেন তবু সেটা বিরোধী আর বড় বড় কাবির এখন সেগুলো হচ্ছে ইসলাম বিরোধী কিন্তু নিয়ত পড়ে ইসলাম থেকে বেরিয়ে যাবে তাহলে পুরোপুরিতে বেরোলো না কিন্তু তো হাওয়ার অনুসরণ করেছে তো তো এখানে বলো জুজ ইংশিক বেরিয়ে গেলে একটু বেরিয়ে গেল একটু বাকা হয়ে অন্যায় করলো জাতি ইসলাম থেকে পুরোপুরি বেরিয়ে গেল ফতাম কম অথবা আংশিক ভাবে বেরিয়ে গেল যত বেশি বেরোলো তত বেশি ক্ষতিগ্রস্ত এই আল্লাহ করার বছর উদ্ঘুল ফিস মে ইসলামে পূর্ণরূপে প্রবেশ করো আয়াত শোনাই তাহলে সুরায় কাসা আয়াত পঞ্চাশ আল্লাহ ইরশাদ করছেন এই যে কুপ্রবৃত্তির অনুসরণে মানুষ বিভ্রান্ত হয় সে সম্পর্কে ফাইনলাম আল্লাহ বলছেন হে নবী তারা যদি না দেয় সাড়া না যে তারা নিঃসন্দেহে তাদের কুপ্রবৃত্তির অনুসরণ করছে যদি নবী সাল্লাম এর রেখে যাওয়া দিনে সাড়া না দেয় নবী সাল্লামের যদি অনুসরণ না করে তাহলে কি করছে খেয়াল খুশির অনুসরণ করে আল্লাহর হেদায়াত বিহীন বা হেদায়ত বিনা আল্লাহর হেদায়েত বাদ দিয়ে আল্লাহ দিক নির্দেশনা বাদ দিয়ে যারা কুপ্রবৃত্তির অনুসরণ করে খেয়াল খুশির অনুসরণ করে মনে যা লাগলো তাই ধর্ম দেখান করলো তারপরে যে বলা হয়েছে ফতাম রকম তুমি যদি খেয়াল খুশির অনুসরণ দিন থেকে বেরিয়ে যাবে এই মর্মে নবী সাদিসের দিকে ইঙ্গিত করা হয়েছে সেই হাদিস কি বলা হয়েছে খারেজিদের সম্পর্কে যে এমন একটা যুগ আসবে সেই সময় এক লোকেরা খুব চমৎকার কথা বলবে আর তারা এত বেশি কঠোর বাদবন্দি করবে যে তাহা সলাত সলাৎ কামা সলাৎ তাদের সলাদ দেখে মনে হবে যে তোমরা তো কিছুই না তোমাদের যে কত পরেশগার এরা কিন্তু এমরো কোনো কোসাহ মিনার রামিয়া তারা দিন থেকে বেরিয়ে পড়বে যেমন যেমন আজকাল বেশ কিছু গোমরা লোকেরা রয়েছে এইভাবে এক গর্ত থেকে উঠে এসে আর গর্তে পড়ে যাচ্ছে এর অনেক উদাহরণ রয়েছে আর এক একজন একা এক রয়েছে আসলো। ছুদার কথা বলতে লাগলো আর তারপরে হয়ে গেল। আর তারপরে গিয়ে জঙ্গি হ্যাঁ ওই জসিমুদ্দিন রহমানের দলে সামিল হয়ে গেল জসিমুদ্দিন এক সময় কিছু ভালো ভালো কথা বলেছিল হ্যাঁ মজাহের অন্ধ অনুসরণ করার জন্য ওতে অনেক বিভ্রান্ত হয়েছে তো যারা বিভ্রান্ত হয়েছে আর ও নিজেও নিজেও সর্বনাশ হইল আর তার যারা অনুসারে অনুগামী বিবে তারাও বরবাদ হয়ে গেল এরকম হিজবুত কিছু লোকেরা কিছু ভালো কথা শুনল মানলো আর তারপরে দেখা যাচ্ছে কয়েকদিন পরে আসার পরে আরে সৌদি আরবে তো একামতের দিন একামত দিন মানে গদি কায়ে করার কথা কখনো তো আমাদেরকে গদিতে যেতে দেবে না তো গদির কথাই বলেন না তো গদি কথা শুনলো হ্যাঁ এদের কথা তো ভালো লাগে তাহলে এইভাবে যদি ধর্মকর্ম করি আর যদি কাজ করি তাহলে হ্যাঁ বাংলার জমিনে তখন গিয়ে আর এক গর্তে গেল হয়তো সেরা ফাতে পড়ছে রহায়দানি করছে আমিন জোরে বলছে কিন্তু গিয়ে জামাতি খনি হয়ে গেল এইভাবে এক গর্ত থেকে উঠে আর গর্তে পড়ে যাওয়া এটাও একটা অস্ত্র সাইতানের সাইতান যে कैमन भा का गुमराह करा जी तू भलि चल तो चरम पन्थी बनी तक खारिजीबी अल्लाह हिफाजत करते दान कर দিন থেকে বেরিয়ে যাবে যদি এমনটা করো জি ফরুজ মাল ইসলাম আর দিন থেকে বেরিয়ে গেলে ইসলাম থেকে বেরিয়ে গেলে সেটা পূর্ণরূপে অথবা আংশিক যেমনটা বললাম তখন তোমার কাছে আর কোন দলিল প্রমাণ থাকবে না তাহলে মনে রাখবেন যে এই কথাগুলির ব্যাখ্যা দ্বারা স্পষ্ট হয়ে গেল যে যারাই ইসলাম বিরোধী কাজ করবে ঢালাও ভাবে আমরা তাদেরকে ইসলাম থেকে খারিজ বলছি না তারা দুই রকমের পূর্ণরূপে বেরিয়ে যায় কেউ আর কেউ আংশিক ভাবে আংশিক ভাবে যতগুলি রয়েছে তার মধ্যে যারা মুসলিম থেকে বেরিয়েছে অনেকটা ইসলাম আছে অনেকটা ইসলাম থেকে বেরিয়ে আছে আংশিকভাবে বেরিয়ে আছে সুফিদের মধ্যে বেশ কিছু বড় পুফুরি আকিদা আছে ওগুলো যদি থাকে বেরোলিবিদের আকিদে যেগুলো বা ওয়াহাদুলজুদের আকিদে হলুলের আকিদা তাহলে ইসলাম থেকে পুরোপুরি বেরিয়ে গেল এইরকমই এই জন্য খাওয়ারের সম্পর্কে মতাজামদের মতরা বহিষ্কৃত যারা ইসলাম থেকে বেরিয়ে যায় সেটা দুই রকম হতে পারে যারা কুপ্রবৃত্তির তারা দুই সৈনীর হতে পারে হয় পুরোপুরি ইসলাম থেকে বেরিয়ে যায় কুপ্রবৃত্তি অনুসারী অথবা আংশিক ভাবে বেরিয়ে যায় ফকাত ভাইয়া তেহনাতা তারা হচ্ছেন আসল জামাত এই প্রথম জামাত হচ্ছেন সাহাবাই কেরামগোন আদম আর সেটাই হচ্ছে বা তারাই হচ্ছেন বড় দল আর সাদুল মানে বড় দল আজকাল বড় দলের দহাই দিচ্ছে না দল ভারি দেখো না তোমরা টিকছ কি না হে কৌমিরা তোমাদের যে আকি সুফিবাদ পীর এগুলির সাথে যে কোনো মিল পাচ্ছে না সাহাবাহ কার জামাতের সুতরাং তোমরা সরে গেছো সাহাবাহ জামাত গেছো টিকছে কিনা ওসল আজম আর বড় জামাত কোনটা মূলত বলছেন বড় জামাত মানে সংখ্যা বেশি হলে হয় না বরং যুগে যুগে বড় জামাত সেটি আল হাক্কো আহ যেটা হক সত্য এবং হকের সত্যের যারা অনুসারী তারে হচ্ছে বড় জামাত হচ্ছে একাও থাকো তবু হচ্ছে জামাত কারণ ইব্রাহিম আলী ইসলাম একাই তারপরে ইব্রাহিম কাল্লা কি বলেছেন ওম্মা ইন্না ইব্রাহিম সারা দেশ ইরাক সিরকে ডুবে আছে আমাদের বিরোধিতা করে ফি সঈমিন আমরুদ্দিন দিনের কোন বিষয়ে হয়ে যাবে এটা কেমন কথা হইল বাহ্যিক যদি এরকম অনুবাদ তরজমা করে রেখে দেন তাহলে তাতেই কাফের এটা তাহলে শুনাতন মত নয় তাহলে এই কিতাব সংক্ষেপে লেখা হয়েছে এই কিতাবের ব্যাখ্যার প্রয়োজন রয়েছে এজন্য ভাষ্যকার বলছেন যে ফমান আমরুদ্দিন কিরকম দিনালে মানে একটা মূর্খ লোকে জানা জরি নয় কিন্তু সারা বিশ্বের সব জায়গায় যারা সামান্যতম মোটামুটি একটা চলার মতো জ্ঞান রাখে মুসলিম হিসাবে জীবনযাপনের জ্ঞান রাখে ইসলাম সম্পর্কে তারা জানে যেটা ইসলাম সেটা ফরজ হইতে পারে আবার সুন্নত হইতে পারে অস্বীকার করলেও কাণ দিক যেমন কেউ যদি চার অক্সলাত পাঁচ সালাত সলা হচ্ছে মালুমন মিনা দিন এটা সর্বজন বিদিত সবার জানা মুসলিম হইলে ওর জানা আছে যে পাঁচ অক্ত সলা পাঁচ অক্ধ নয় চারক কাফের না যেমন পাঁচ অক্ের ফরজ সালাতের এক অক্ যদি অস্বীকার করে কাফের ঠিক আছে একটা সোননাথ অস্বীকার করলে কাফের হইতে পারে ঈদের সলাত সোনা কিন্তু ঈদের সলাত কেউ যদি বলে না ঈদ উল ফিত নাই কাফের হবে না কাফের কোরবানি কি সোননাতে মহ্কাদা সোননাতে মহ্কাদা কিন্তু কোরবানি অস্বীকার করলে কাফের হবে না কাফের আলে এই এই একটা গুরুত্বপূর্ণ মাসলা মনে রাখেন যে শুধু ফরজ অস্বীকার করলে কাফের হয় না বরং দিনের এমন সুস্পষ্ট আল যেটা সর্বজন বিদিত সাধারণ একজন মুসলিম যার মোটামুটি ইসলাম সময় জ্ঞান আছে তার আছে এটা দিনের অংশ সেটা কোরআন কেরিমের আয়াতও থাকতে পারে আবার সেটা রসুল হাদিসও থাকতে পারে না সেটা কোরআনে থাকলে কোরআনের বিধান অস্বীকার করলে কাফের হয় হাদিসের বিধান অস্বীকার করলো কাফের আকিকার কথা আকিকার কথা কোরআন কেরিমে নেই কিন্তু ইসলামে আকিকে আছে ইসলামে কোরবানি আছে ওর চাইতে গুরুত্বপূর্ণ কোরবানি বুঝা গেছে না তাহলে এই বিষয়গুলি এই ধরনের বিষয়গুলি বুঝানো হয়েছে হেজা পর্দা আছে হ্যাঁ চেহারা নিয়ে কিন্তু মহিলাদের একটি গুরুত্বপূর্ণ কেউ যদি বিরোধিতা করে দিনী বিষয়ে এমন একটি বিষয় দিনী এমন এক বিষয়ে যে বিষয়টি সর্বজনবিদিত বা দিনের সুস্পষ্ট বিষয় তাহলে কাফের হবে কিন্তু অস্পষ্ট বিষয়টা ক্লিয়ার না কিন্তু তার ইসতেহাদের যোগ্যতা থাকার কারণে একনেকি পেয়েছে তারপরে বলছেন ওয়াল্লাম আরো জেনে রাখো মানব সমাজ বা মুসলিম সমাজ যখনই কোনো একটা বেদাত করেছে মানুষের উপর আল্লাহ একটি মায়ের হচ্ছে কোনো করেছে তখন তার মতো অনুরূপ একটি সোননাথ ছেড়ে ফেলেছে পরিত্যাগ করেছে আল্লাহর মায়ের হচ্ছে যে তুই যখন বেদাত করলি তোর কাছ থেকে সোনাতের নিয়ামত কেড়ে নেব তো বেদাত এদিক থেকেও আজাব আখেরা তো আজাব আছেই কিন্তু জি কি রাজকারের নিয়ম আল্লাহ কেড়ে নিয়েছে ওই সব ভাইদের মুসলিম ভাইদের থেকে যারা সম্মিলিত মোনাজাতের বেদাত করে সম্মিলিত মোনাজাতের বেদাত করার কারণে হ্যাঁ কি করে জি আজকার করে না সৌদি আরবে আসে কাজে এসছে আর এখান থেকে যদি সঠিক দিন না শিখে এখানে তো আর দোয়া করার চান্স পাই না মনে যাতে চান্স পায় না এই বেদাতি দোয়া করা তখন সালাম ফিরার পরে ধাঁই করে দাঁড়িয়ে সন্ন্যাদ শুরু করে দেয় অথচ টাইম পাচ্ছে জিকির করার জিকির নসীব হয় না কেন বেদাত যতক্ষণ মগজে ঢুকিয়ে রাখবে তখন আল্লাহ এই সুন্নতের নিয়ামত দেবেন না বা সন্নত পরিত্যাগ করেছে এই মর্মে বলছেন যে এই কথাটি তাবেই হাসান বিন আতিয়া অথবা তাবে তাবে আলাম। सलाफ्धर एक महादेश बर्णित तर उक्ति ममतदा कमन विदात सम्प्रदाय धर्म क्षेत्र विदात जो आविष्कार कर चालू कर लिप्त हो এখানে একটা কথা নয় যতক্ষণ তবা করে ফিরবে না সাধারণত বিদাতি তবা করে ফিরে না যতক্ষণ বুঝতে না পারে যে আমি যে পথে চলছি ভুল পথ এখান থেকে কেউ যদি মক্কা সফরে যায় ওকে যদি বলা হয় যে ভাই তুমি যেও না মানবে আমি এত বড় নেকির কাজে আমি বেরিয়েছি আর তুমি বলছো যে ও যে যেও না তুমি মক্কা যেও না তুমি অন্য জায়গায় গেলে বলতে তুমি আমি এটা শুনবো না বলবে না না কিন্তু যে তাকে বলা হয় আরে ভাই তুমি যে রাস্তায় যাছ এই রাস্তায় হবে আপনার কথার উপর তখন রাস্তা চেঞ্জ করবে ঠিক না বেদাতিরা ঠিক ওই রকমই যতক্ষণ বিশ্বাস না হবে যে নয় তো পড়া দুয়া পড়া পেধা সম্মিলিত মেনা যাত বেদাত করা বেদাত খবর পাকা করা বিধাত যতক্ষণ বিশ্বাস না হবে বেদাতি না কিন্তু ঘুসখোর সবাই জানছে ওকে জীবনেও যদি কেউ দাওয়াত না দেয় যে এগুলো হারাম করছেন পাপ করছেন তারপরও ভালো করে জানে যে আমি হারাম কাজ করছি হারাম খাচ্ছি ঠিক কিনা বলে তাহলে অন্যান্য মাসি গুনা আর ধর্মের নামে অসংখ্য তবা করেছে অসংখ্য বেনামাজি তবা করেছে কিন্তু বিদাতিদের তবার সংখ্যা খুব কম আর সেই বিদাতি আবার যদি মাদ্রাসা পড়ুয়া হয় তাহলে আরো সংখ্যা কম কারণ স্কুল কলেজ পড়া ছেলেদেরকে বা শিক্ষকদেরকে লেকচার প্রফেসরদেরকে হেদায়ত করা সহজ কিন্তু মাদ্রাসা পড়া হুজুরদেরকে মাদ্রাসা ছাত্রদেরকে হেদায়াত করা বড় মুশকিল কারণ তাদের মগজে আল্লা আলবানী তুল আর ওসীল আর তুল ওসিলা ওসিলা সম্পর্কে আলবানী রহমান একটি কিতাব রয়েছে তার সাতচল্লিশ নম্বর পৃষ্ঠাই উল্লেখ করেছেন বলছেন যে নতুন কাজ থেকে সতর্ক সাবধান কারণ হচ্ছে গুমরাহিদ দলালাত আহুল হাফিন্ন আর গুমরাহি আর যারা গুমরাহ পথভ্রষ্ট সব জাহান নামে যাবে গুমরাহির পরিণাম জাহান নামে এবং যারা গুমরাহ পথভ্রষ্ট হয়ে থাকবে তারাও জাহান নামে যাবে এটা একটি হাদিস থেকে নেওয়া হয়েছে যে হাদিসটি এটাকে বলেছি রয়েছে জি হ্যাঁ বলছেন ওয়াহদার আল মহদাস আর ছোট ছোট ছোট বিদাত থেকেও সতর্ক সাবধান কারণ অনেক সময় অনেকে বড় বেদাত থেকে তো সাবধান কিন্তু ছোটখাটো বেদাতকে কিছুই মনে করে না ছোটখাটো বেদাতকে কিছুই মনে করে না যেমন বিদাত দিতে তো আর ভাগ আছে তাই না ভারত বাংলাদেশ পাকিস্তানের যারা বেদারপন্থী তাদের এক দল আছে ক্যাম করে না কিন্তু মিলাদ করে বলে মিলাদ ঠিক আছে কিন্তু ক্যাম যাইজ না বেরেলিভেড়া ক্যাম করে ওরা ক্যাম করবে না চলে ওইটা করবে না কিন্তু বৈশা বসে মিলাদ পড়বে লেখক বলছেন ছোট বেদার থেকেও সাবধান কারণ ছোট বেদাত পর্যন্ত নিয়ে যায় আর আজকের বেদাত ছোটখাটো বেদাতি কাজগুলি থেকে কথা থেকে সতর্ক সাবধান থাকুক আল বেদায়ে ছোট ছোটখাটো বেদাত বারবার করে ফিরে আস এই মিলা যখন তখন করছেন যখন তখন প্রতি প্রতি সালাতে পড়ছেন ভেতরে করতে করতে কি হয়ে যাচ্ছে যেমন ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র কঙ্কর জামরাতে যখন পাথর মারা হয় লোকেরা জনগণ কি বলে শয়তানকে পাথর মারা তাই না কত ছোট ছোট পাথর মারছি এই সাতটা পাথর যদি একসাথে আপনাকে আমাকে বেরিয়ে দেয় তাও কিছু হবে না ঠিক না কিন্তু এই হাজির সাহেব কঙ্কর ইন্নাল জেবালা মিনাল এই জন্য এক কবি বলছেন যে তোমরা ছোট খাটো সাগিরা আগুন ছোট মনে করিও না হ্যাঁ অবহেলা করিও না তুচ্ছ মনে করি না কারণ পাহাড় পর্বতমালা তৈরি হয়েছে এই ক্ষুদ্র ক্ষুদ্রের সমষ্টি মিলিয়ে অনেকগুলি কম করে একসাথেও এবং ছোটখাটো বেদাতের ক্ষেত্রেও সেটি মনে রাখবেন কারণ ছোটখাটো বেদাত গুলি তো বারবার করে ফিরে আসে হাততায় আসিয়া বিড়ান আর তারপরে সেটা বড় হয়ে যায় প্রথম খানে ছোট হয়েছিল বেদাতগুলি প্রথম দিকে কিন্তু বড় বেদাতের আঁকার ধারণ করেনি ওহাতুল হলুল এ ফানা তাসাউরি সেগুলো ছিল না কিন্তু কবর মাজার আকার ধারণ করলো পাকা কবর আর তারপরে কবর মাজার পূজা শুরু হইলো বলছে কানা হাসাক ইরান প্রথমটা বা সূত্রপাত হয়তো সূচনা হয়তো ছোট হয়ে কথা তো ঠিক যেমন আজকাল আমাদের দাওয়াতের ময়দানে দেখলাম অনেক সহিদার ভাইয়েরা এখন পর্যন্ত আর অনেকে ফিরে এসছে তারা বলতো আটটি নয়টি যে আলোচনা তার প্রথম আলোচনাতে ওই পয়েন্টগুলো গুলো করেছি আকিদাতে মানহা যে মৌলিক বিষয়ে জামাতিদের সাথে মৌলিক বিষয়গুলিতে একতলাফ রয়েছে মত বিরোধ রয়েছে নিয়ে ডান্ডা পিটিয়ে ঠিক করতে চায় আমরা ব্যক্তি জীবন একটা একটা করে ঠিক করে দেশ ঠিক করতে চাই উল্টো একেবারে তারা হচ্ছে হ্যাঁ শিয়া ভক্ত দেখেন ইরানের প্রশংসা জীবনে হুসিদের বিরুদ্ধে যারা ইসলামের দুশন তাদের বিরুদ্ধে একটা বাক্য পাবেন না তাদের এখানে ইতালাফ তারা সাহাবায় কিরামদের দুশ্মনদের সাথে বন্ধুত্ব রাখে আমরা সাহাবায় কেরাম দুশ্মনদের সাথে দুশ্মনই রাখি যে গুরুত্বপূর্ণ এই বিষয়গুলি কিন্তু আমাদের অনেক আহ ভাইরা কোথায় এরাও তো ভালোই কথা বলে রে ভাই সোম মালামিয়াস্তায় তেল খড়ু যাবিনা তারপর তার থেকে আর বেরোইতে পারেনি যখন একটু রুকুন হয়ে গেল একটা পদ পেয়ে গেল প্রভাবশালী হয়ে গেল আর আমার ডানে বামে চারিদিক থেকে ঘেরা আছে বের হবো কি করে এই থেকে দেওবান্দি কমে আমাদের পড়তে গেছে পড়তে যাওয়ার পরে দেখা ওখান থেকে ফারে গেছে আর বের হইতে পারলো না অনেক কিছু বুঝে বুঝার পরও বের হইতে পারল না কারণ চারিদিকে তাদের বড় বড় আলেমরা এতদিন বইলে এলাম যে আল্লাহ নিরাকার জি বড় বাংলাদেশ একজন আলেম শেখ বয়সী এখন কি করে এটা বলবো মানুষে কি বলবে লোকেরা কি বলবে আর বেরিয়ে আসতে পারে না অনেক সময় হক বুঝেও সে বিভ্রান্তের গন্ডি থেকে বেরিয়ে আসা কঠিন হয়ে যায় মুশকিল হয়ে পালন করা শুরু করে ফাখা আল্লাহরাতস্তাকিম এইভাবে সরল পথের বিরোধিতা করে থাকে ফাখা ইসলাম সুতরাং ইসলাম থেকে বেরিয়ে যায় আংশিক অথবা যদি কোনো কোন আলেমের কথা শুনলে একটা ভালো কথা শুনলে আজকাল খুব আবেগী লোকের আমাদের মাঝে কাজ করছে দিনের কিছু দাওয়াতি কাজ করে সোশ্যাল মিডিয়াতে আর দেখে যে একটা ওই বেদাতি হালকার কোন একটা বক্তা খুব একটা সহি কথা বলে দিছে হ্যাঁ তিল প্রশংসা সহিকে চলে এসছে আব্বাসী সহি আঁকিতে চলে এসেছে নাস্তিকের বিরুদ্ধে দুটা কথা বলেছে আব্বাসী এখন সহি আঁকিতে চলে এসছে দুশ্মনী করলো তাদেরকে কাফের বলে সুদু ইসলাম দিয়ে খারিজ করলো আর দুটা তিনটা কথা শুনে এমন ধোকা খেয়ে গেলেন এত ধোকা খায় এত কি আর পাগল হয় বলছেন হুকুম লাগাইতে দিল্টিফিকেট আজকে সার্টিফিকেট ছিনিয়ে দাও আজকে দিল সার্টিফিকেটার কালকে ছিনিয়ে দিল কাজী ইব্রাহিম সম্পর্কে তাই করল দিল সার্টিফিকেট আহ সই গেছে এরা আত্মগোপন করে আছে এরা সুযোগ সুবিধার সন্ধানী আলহামদুলিল্লাহ প্রতারিত হইনি জি তো বলছেন তাড়াহুড়া করিও না ওয়ালাত তার কোনো কিছুতে প্রবেশ করি না হুট করে তাদের সাথে মিলে গেলে জিজ্ঞাসা করো জানি আমি আমরা এই রকমের আকি দেয় মানহাজ পোষণ করেছেন অথবা কোন একজন আলেম আবু হানিফা সাহি মালিক আহমদ গণতন্ত্রের কথা বলেছেন আবু হানিফা শাহিক সাহি মালিক আহমদ মিলাদের কথা বলেছেন দেখো সাহায্য থেকে সেটাকে মজবুত করে ধরো তাহলে ঠিক আছে ধরে নাও যে পেয়েছো দলিল পেয়ে গেছ সাহাবাইকার আমল করেছেন ওালাত আর এটা থেকে অন্যদিকে চলে যে না। वाला तख्तर आली हिस्सा सेम आदर्श बद दिए अन्न किचुके तुम पचंद करा জয়ন করিও না হলে জাহান নামে আলোচনা শেষ করছি আল্লাহ দান করেন থেকে আল্লাহ রব আলমী যেন আমাদের হেফাজত করেন এবং আমাদেরকে সঠিক বিষয়গুলি বুঝে সঠিক পথে পরিচালিত থাকার তৌফিক দান করেন সাল্লাহ ওয়ালা আলহি ও সাহাবিহি আজমাইন